বিসমিল্লাহ রহম্যান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ শুরু হাওয়া নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গে পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্তা সহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিকন্তে অতপর নিকটবর্তী হল ও ঝুলে গেল তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদ্রাতুল মুহার নিকটে যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি নিশ্চয়ই সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বণ্ডন এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ এর সমর্থনে আল্লাহ কোন দলিল নাজিল করেননি তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে মানুষ যা চায় তাই কি পায় অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলি আল্লাহর হাতে আকাশে অনেক ফেরেস্তা রয়েছে তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন إِنَّ الَّذِينَ لا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمْمُونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنْثَى وَمَا لَهُمْ بِهِ مِنْ عِلْمِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الْظَنَّ وَإِنَّ الْظَنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا جَرَا <تضحك> قَرُقَ ताराई ख्रेस्त नारीवाचक नाम दिए थके त्ञान नहींवल अनुमान चले अथच सत्य ब्यापारे अनुमान मोटे फलप्रसू नय <Sessiziaan> অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনী কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে ولللہ ما ف السماوات و ما ف الارض ليجزي الذين أساؤوا بما عملوا ليجزي الذين أساؤوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى نف مندل اف مندل جاكي چواچه شب آلاع যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল মিত যারা বড় বড় গুণা ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকি। छोटखाट अपराध कर लेना पालन कर सम्पर्भाल जखा सृष्टि कर मृतिका थे जख तुमरा मातृगर्भे कचिशिशु छे अतए तुमरा आत्मप्रशंसा करा भल संयमी আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামন্বয় ও পাসান হয়ে যায় তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে তাকে কি জানানো হয়নি যা আছে মুসার কিতাবে এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল কিতাবে এই আছে যে কোন ব্যক্তি কারো গোনাহ নিজে বহন করবে না এবং মানুষ তাই পায় যা সে করে তার কর্ম শীঘ্রই দেখাবে রু হু কু হুম অতপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমার পালনকর্তার কাছে সব কিছু সমাপ্তি এবং তিনি হাসান ও কাদান। এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয় وَأَنَّ نشئة الأخرى وَأََّهُ وَأَنَّهُ هُوَ وَأَهُ هو وَأَنَّهُ هُوَ رَبُّ দায়ত্ব ري এবং তিনি ধনবান করেন ও সম্পতান তিনি প্রথম আধ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদকেও অতপর কাউকে অব্যাহতি দেননি এবং তাদের পূর্বে নুহে সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও অবাধ্য जनपद के शून्य उत्तोलन निक्षेप करें जान्न करार अतर तुम्हें तुम पालनकर्न अनुग्रह के मिथ्या অতীতে সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী কেয়ামত নিকটে এসে গেছে আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় तुम्हारी विषय आश्चर्यबोध करंदन करा तुमरा क्रीड़ा कौतुक कर आल्लाह के सीजदा करो तर इबादत करो